ইবনু আব্বাস রাহ আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন সাবিত ইবনু কায়স ইবনু শাম্মু এর স্ত্রী নবী সাল্লাই সাল্লামের কাছে এসে বলল হ্যা আল্লাহ রসুল আমি সাবিতের দিন ও চরিত্র ব্যাপারে কোনো দোষ দিচ্ছি না তবে আমি কুফরির আশঙ্কা করছি রসল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তার বাগানটি ফিরিয়ে দিতে প্রস্তুত আছো সে বলল হ্যাঁ অতঃপর সে বাগানটি তাকে অর্থাৎ স্বামীকে ফিরিয়ে দিল আর রসল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্বামীকে নির্দেশ দিলেন সে মহিলাকে পৃথক করে দিল